ढा महानगर मिरपुर बारो नम्बर अवस्थित मस्जिदे बतुल हक एवं मद्रासा दारुस्सुन्ना कमप्लेक्स कर आयोजित आजकल फजिलतमय बरकतमय सम्मानित सभापति सम्मानित ओलामाई काराम আমার সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলীনের দরবারে কুটি কুটি সুক্রিয়া যে মহান রব্বুলাল আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে করিম এবং সহি হাদিসের আলোকে कथा बार्ता बारे अत्य सबर मनोजर जो महान रबुल आलमीन महपीले बसार तौफिक दिए সে মহান রাবুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এ পর্যন্ত যে আলোচনাগুলো গুলো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে জীবনের প্রয়োজন এরকম অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কোরআন সন্না থেকে আলোচনা হয়েছে अल्लाह रबुलार्ता आज के रोव महफिले समाप्ति विषय केंद्रिक कथाता बार चेष्टा कर इन्शा अल्लाह विषय সুন্নত এবং বেদাত এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলেই আমাদের সম্মানিত সভাপতি বলেছেন যে আমরা বেশি দীর্ঘ সময় করার সুযোগ নেই আর করা উচিত না আমরা অল্প সময় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব তো এই সময় টুকুর মধ্যে আমরা ধৈর্য ধরে মনোযোগের সাথে আল্লাপাক আমলের নিয়তে আমাদেরকে বসার্থ দান করুন সকলে বলি আমিন আমার সম্মানিত বাই ও বোনেরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই বেদাত সম্পর্কে জ্ঞান থাকা, বেদাত জানা বুঝা খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে जे जे देशे एसें। एई देशे, एई सुन्नत एवं बेदात सम्पर्क ज्ञान सठीक नाई व्यक्तिर कपाले जीवन को सुन्नत जुटबेना सारा जीवन बेदात करेदात के सुन्नत मन कर दिन मन कर बस এই এই বাংলাদেশের আলোকে আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির এই দেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে সুন্নত বেদাত ধারণা থাকা আরো বেশি জরুরি কারণ এই দেশে বেদাতকে এবাদত মনে করা হয় সুন্নত মনে করা হয় আবার অনেক সুন্নতকে আমাদের এই দেশে সমাজে ফেতনা মনে করা হয় সুন্নতের উপরে আমল করার চেষ্টা করলে বলে যে এই যে ভাই আপনি মসজিদের মধ্যে সৃষ্টি করবেন না আবার মসজিদের মধ্যে দুনিয়ার করা হয় দুনিয়ার বেদাত করা হয় সেগুলো মুসলিমদের জন্য কারো জন্য ফেতনা হয় না তাহলে কোন মুসলিম যদি সঠিকভাবে সুননত এবং বেদাত সম্পর্কে না জানেন তাহলে তিনি दिवेन, पे आलोचना कर चेस्ट करब सुन्नत की जिन सुन्नत गुरुत्व सुन्नत अनुजाई चलार सुन्नत माना गुरुत्व सम्पर् এরপরে আমরা আলোচনা করব বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাতের ক্ষতিকর দিকগুলো আর আমাদের বাস্তব জীবনে সমাজের কিছু বেদাতের চিত্র আমরা তুলে ধরে অল্প সময়ে আমাদের কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি সুন্নত কাকে বলে সুন্নত কি জিনিস বাংলাদেশে এই বিষয়টি খুবই प्रत्येक मुसलिम सुन्नत केन्नत के मोहब्बत मुसलिम तरह दल नाम आहले सुन्नत वाल जम सब सुन्नत सुन्नत के मोटामोटी मन प्राण सबा भल्बा सुन्नी सबा निजेदे सबा सुन्नी दाबी करेंबाई सुन्नत हिसाब निजेदी करान ये कारण सबा मोटामुटी सुन्नत शब्दा सुन्नत परिवेश परिचित एक शब्द কিন্তু সুন্নতের যথাযথ এতেবা না বুঝার কারণে দাবি সুন্নি দাবি আহলে সুন্নত কিন্তু আকেই দেখা যায় আহলে বেদাত ক্ষেত্রে অসংখ্য বেদাতই আকৃদায় বিশ্বাস করে কিন্তু নাম হলো আহলে সুন্নত আমালের ক্ষেত্রে দেখা যায় অসংখ্য বেদাত কিন্তু নামে আহলে সুন্নত নামে সুন্নি कारणार कारण हलदात सम्पर्क ज्ञान ना ज्ञान आई ज्ञाना जथार्थ ज्ञान ना हलो आल्लाबीन जदि का हक बिल बोजार मत फरकान दान न्ञानी बड़ आलेम हारे हकिल सुन्नत कुंटी बेदात ये आलदा करते जुगे जुगे देखा गलेम अनेक बड़ केदात दिखे अनेक के बड़ो बेदात कारी আলেম অনেক বড় আবার অনেক কারি সাধারণ মানুষ মনে করেন তাকে সিরিক এবং বেদাত বোঝার মতো যথার্থ জ্ঞান ফরকান আল্লাহ রব্লা তাকে দান করেন নাই এজন্য তিনি অনেক বড় সার্টিফিকেট बड़ आलम सुन पार्थक्य कर आलेम ना कि सुन्नत को बुजन अर्थात रबुल आलमीन एक विशेष नामक विशेष दान आल्ला चलते चाय तक अवलम्बन कर आल्लापाक तेजान आल्ला पक्ष्ला के दान के कर दरकार सुन्नत मान हलो तरीका सुन्नत मानी हलो सिस्टेम सुन्नत मानी पद्धति মানে কোন একটা রাস্তা পদ্ধতি কোন মধ্যে বলেন মাসানিহা বা যে ব্যক্তি এমন একটি সুন্নতে হাসানা চালু করল এমন একটা পদ্ধতি এমন একটা তরিকা উত্তম একটা তরিকা দেখায় দিল হয়ে গেছে এইরকম একটা সুন্নতকে মানসান্না যে ব্যক্তি দেখিয়ে দিল যে ব্যক্তি চালু করে দিল আবার এই হাদিস দিয়ে আমাদের বাংলাদেশে कि कोई तन हसाना और आल्ला कथा कुरान के बुजते हैं সালাপ এ সালহীনদের বুঝ অনুযায়ী অর্থাৎ নিজে নিজে বা নিজেরা কোরআন সন্নাকে শাব্দিক অর্থে নিজেরা বুঝার সুযোগ ইসলামে নাই বুঝ সালা তবে তাবে করাম তারা যেভাবে হাদিসকে বুঝেছেন আয়াত বুঝেছেন ঠিক ওই বুঝের আলোকেই একজন মুসলিমকে একজন মুমিনকে বুঝতে হয় এখানে সুন্নতে হাসানা মানি হারানো সুন্নত বিলুপ্ত সুন্নত এরকম সুন্নত যদি আবার জাগ্রত করা হয় বাংলাদেশে এরকম হারানো সুন্নত আছে জি বলেন তো দেখি কি সুন্নত আছে একটা দুটা বলেন তো বাংলাদেশে যেমন মাগরে আজান এবং একামতের মাঝখানে আপনাকে বাধা দিবে মাগরিবের আজানের পরে একামতের আগে যে আপনাকে কোন চলাত আদায় করতে দিবে না বরং যাতে জনতা এই সুন্নটা আমল করতে না পারে এজন্য জন্য আজানের পরে ইমাম সাহেব দাঁড়িয়ে যান বয়ান করার জন্য বাংলাদেশের অনেক মসজিদে মাগরিবের মাগর আজানের পরে পাঁচ মিনিট ইমাম সাহেব বয়ান করে এই বয়ানটা কেন করেন যে যাতে সাধারণ জনগণ মসজিদে এসে দুই রেখাত চলা কেউ আদায় করতে না পারে অনেকে দূরে কাপড়ে ফেলবে এই জন্য যাতে আদায় করতে না পারে এই জন্য ইমাম সাহেব উঠে বয়ান শুরু করে দেন দেখবেন অনেক মসজিদ এই বাংলাদেশে নতুন চালু হয়েছে যে মাগরীবের আজানের পরে দেখবেন যে বয়ান আলোচনা চলতেছে আর আলোচনা কোন কেন্দ্রিক আলোচনা হলো রাফলিয়া দাইন কেন্দ্রিক আমিন কেন্দ্রিক পড়া কেন্দ্রিক তারপরে পাঁয়ের সাথে পা মিলানো কেন্দ্রিক হাত বাঁধা কেন্দ্রিক মানে এই বিষয়গুলো কেন্দ্রিক আলোচনা চলে মাগরিবের আজানের পরে তাহলে এখানে এই যে সুন্নতটা এটা একটা হারানো সুন্নত এটা বাংলাদেশ থেকে প্রায় হারানো এবং এটাও একটা হারানো সুন্নত বাংলাদেশের মানুষ শুধুমাত্র জানেন যে জুমার দিন মসজিদে গেলে শুক্রবারে দুই রাক তাহুল মসজিদ দফুল মসজিদ আছে बर्णनावर्ती लोकारा जखानो सुन्नत अनुजाई अमल कर পাকানালো আজ রুহা আল্লাহ রব্বুল এই সুনতের আমলের কারণে তাকে উজরত দিবেন এবং পরবর্তীতে যত লোক এটার উপরে আমল করবেন আল্লাহ রবীন্দিন তাদের আমল থেকে কোনো উজরত না কমিয়ে সম পরিমান রব্বুল ওই ব্যক্তিটাকেও দান করবেন সোহান আল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলাম বলছেন মানসান্না সন্নাতান হাসানাতান खराब क्या समाज चालू खराब क्षेत्र से तो पावे परवर्ती जो लोक एटारे ওদের সম পরিমান তারা মলামা যোগ হতে থাকবে না তরিকা হিসাবে পদ্ধতি হিসাবে নবী সাল ইসলাম শব্দটা প্রয়োগ করেছে। তবে সুন্নত বলতে আমরা যেটা বুঝি শরিয়তের পরিবেশ বলতে যেটি বোঝানো হয় সেটি হলোকাণ্ড নবী সালামের সামগ্রিক আদর্শটাই উন্মতের জন্য সন্ন্যত যেমন নবী সালাম বলেন রাজিবানী যে উম্মত আমার সন্ন্যত থেকে বিমুখ হয়ে যাবে আমার সন্ন্যত থেকে দূরে সরে যাবে সে আমার অন্তর্ভুক্ত নয় তাহলে বোঝা গেল নবী সালামের সুন্নত মানি নবী সাল আলাইহামের পুরা জীবনের পুরা জীবনের সমস্ত আকৃদা সমস্ত আমাল সমস্ত আবাদত সমস্ত মামালাত সমস্ত আখলা এই পুরাটা মিলে সাল্লা আমলের সাথে আমার আমল মিলতে হবে নবী আমার আখলাক সাথেও সাথে আখলাক মিলতে হবে এই সামগ্রিক উসুয়াই হাসানাটার আরেক নাম হলো আলমিন কবুল করবেন না কোন আকিদ যদি সুন্নতের এতবার বাহিরে হয় কোন আমল যদি সুন্নতের এতবার বাহিরে হয় আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন কবুল করেন না বাহিরে গেলেই ওই এবাদতটা ওই আকিদাটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন না সুরা আল এমরানের একত্রিশ আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন রসোল আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহর আলমিনকে মহব্বত করবেন যখনই তোমরা আল্লাহ রব্লা আলমিনের কোন আবাদত করবে কারণ এবাদতের তিনটি রোপণের মধ্যে এক নম্বর রোপন হলো মহব্বত মোহব্বত যদি না থাকে তাহলে ওটা এবাদতে হয় না এই জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করে সকল যখনই আমি আল্লাহর ইবাদত করবে যেকোনো আবাদত সেই ক্ষেত্রে আমার নবীর এত্তেবা করতে হবে আমার নবীর অনুসরণ করতে হবে আমার নবীর সন্নত অনুযায়ী এত্তবা অনুযায়ী যদি ওই আমলটা না হয় আমি আল্লাহলামের সন্নতের এত্তেবার আলোকে অনুসরণের আলোকে হওয়া অপরিহার্য না হয় আল্লাহর কাছে কোন এবাদত গ্রহণযোগ্য নয় জান্নাতে যেতে হলে जहान नामना जहां नाम मुक्ति पावर एट व्यक्तर पक्षे सम्भव एम्ला रसुल्लामें जो पृथ्वी আসার পরে পৃথিবীর সকল মানুষের জন্য আমার এত্তেবা ছাড়া বিকল্প আর কিছুই নেই সর্বক্ষেত্রে আমি নবীর এত্তেবা করা সকল মানুষের জন্য অপরিহার্য কিভাবে আল্লাহ রবীন্ন এর তাহ যেমন আল্লাহ রব আলমিনের এবাদতের ক্ষেত্রে বাধ্যতামূলক অর্থাৎ আল্লাহ রব আলমিন একমাত্র মাবুদ। আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই সমস্ত যেমন একমাত্র আল্লাহ করতে হয় সমস্ত এই পদ্ধতিটাও এটাও এতবার তাওহিত আল্লাহর তাওহিতটা হলো আল্লাহর একত্ববাদের এবাদতের ক্ষেত্রে মাবুদ হওয়ার ক্ষেত্রে তিদ এই জন্য বাধ্যতামূলক অর্থাৎ যত এবাদত করব সমস্ত এবাদত একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আদায় করতে হবে কার মত আল্লাহ রসুল সালামের মতো অজু করতে হবে কার মত কি কথা বলেন না আল্লাহ রসুল সাল্লামের জিকির করতে হবে কার মতো দরদ করতে হবে কার মতো সালাম দিতে হবে কার মতো সালামের জবাব নিতে হবে কার মতো লেনদেন করতে হবে কার মতো অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে আকিল ক্ষেত্রে আমাল এর ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে আখলাক এর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সন্ন্যতের এতেবার কোনো বিকল্প নাই যদি কোন যদি আমি আমল করি তরিকায় সৃষ্টিয়ার উপরে এই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা মানে এবাদতটা রাসুল করেন নাই কিন্তু এবাদতটা এই আমলটা সৃষ্টিয়া তরিকার মধ্যে আছে এই আমল নাই আছে নকশবন্দিয়া তরিকার মধ্যে গ্রহণযোগ্য আছে মজাদিয়া তরিকার মধ্যে আছে খাস মজাদিয়ার মধ্যে এগুলা গ্রহণযোগ্য হবে সমস্ত এবার পদ্ধতিতে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বাধ্যাল আল্লাহ রসুলের এত্তেবাটা কিভাবে করব। আল্লাহ রসুল সাল্লু আলাইহু এর এতেবা कर नई से আজান দেওয়া এই আজান দেওয়াটা কি কথা বলার আমার কথা বুঝতেছেন না দৈনিক পাঁচবার আমরা নামাজের আগে আজান দিই না আজান দেওয়াটা কি আজান দিই কি না ঈদের নামাজার নামাজে আজান দিলে অসুবিধা কি আল্লাহ রসুল দেন নাই আমি দিলাম অসুবিধা কি এত্তেবা হবে না সুন্নতের এত্তেবা হলো निर्धारण करा जेखने नबी सलम कर निर्देश दें नाई करोदन दें नाई যেখানে করা কে শরীয় নির্ধারণ করেন নাই সেখানে না করা এখন কেউ যদি মনে করেন ফজিলত আল্লাহ হকবর নবী সাল ইসলাম দয়া করছেন আল্লাহ হম ফেরিল হে আল্লাহ আপনি মোয়াজিন দের করে দেন এখন এক ব্যক্তি মনে করলো প্রতিদিন সাহেবের কারণে আজান দেওয়ার সুযোগ পাই না ঈদের কোনো সাহেব নাই আমি পাইজামিনের ফজিলত কোনো ব্যক্তি এসে ঈদের নামাজের আগে আজান দিয়ে দিচ্ছে তাহলে এই লোকটা অনেক সুন্দর করে আজান দিয়ে মোয়াজিনের ফজিলত পাবে सब जगह करार नामा जगह ना, ना।, ना। करार नाम खेल रखते অনেক সময় আমরা বলি যে ভাই এই ওয়াজ মাহফিলের পরে একটা লম্বা মুনাজাত করলে অসুবিধা কি আল্লাহ রসুল সালাম করেন নাই নিষেধ করছেন কিনা আল্লাহ রসুল তো জীবনের বিভিন্ন জায়গায় দোয়া করছেন বিভিন্ন জায়গায় হাত ও তুলছেন তাহলে আমরা ওয়াজ মাহপিলের পরে আধা ঘন্টা ধরে একটা লম্বা আখেরি মুনাজাত করলাম আমাদের বাংলাদেশে যদি দাওয়াত দিতে পারেন যে এখানে আখেরি মোনাজাত আছে তাহলে দেখবেন যে মোটামুটি নারী পুরুষ মিলে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন চলে আসবে আখেরি মোনাজাতের জন্য যে একটা লম্বা আধা ঘন্টা লম্বা মুনাজাত হবে বড় হুজুর এখানে মুনাজাত পরিচালনা করবেন ওয়াজ মাহফিল শুনিয়ার আর না শুনি একবার মোনাজাত অংশগ্রহণ করতে পারলে আমার জীবনটা সার্থক আচ্ছা তো অসুবিধা কি না কি অসুবিধা আল্লাহ রসুল সাল্লু আলাইহু জীবনে অসংখ্যবার শুধু ওয়াজ মাহফিল করেছেন আল্লাহ রসুলের মৌলিক কাজে ছিল দাওয়ারটা উপস্থাপন করা হয়তো ওয়াজ মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার আখেরি মোনাজাত পরিচালনা করেন নাই সুতরাং নবী সালাম আলোচনা শেষ করেছেন ওয়াজ মাহফিল করেছেন সে দোয়াটা কি সুতরাং নবী সালাম যেই দোয়া দিয়ে শেষ করেছেন সেই দোয়া দিয়ে শেষ করার নাম সন্ন্যত ওই বাহিরে গিয়ে নিজেরা যদি সুন্দর পদ্ধতিতে বানিয়ে নিয়ে একটা দোয়া করি এই দোয়া করাটা হল সুন্নতের বাহিরে। অর্থাৎ নবী সাল্লা আমাল আমালের সাথে দোয়ার সাথে যেখানে যেভাবে করেছেন সেইভাবে না মিললে সেটা হয়ে যায় এত্তেবার বাহির মসজিদে বাহির হওয়ার সময়ও দোয়া পড়ি মসজিদ থেকে যখন বাহির হই তখনও তো আমরা দোয়া পড়ি আবার মসজিদে যখন ঢুকি তখনও আমরা দোয়া করি। এখন মসজিদে ঢুকার আগে ক্যাবলাখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়লামিম ওয়া সুলতান হিল কাদিম মিনার সয়তান এরপরে লম্বা একটা মোনাজাত করলাম করে তারপরে মসজিদে ঢুকলাম কি হবে দোয়া করছি অসুবিধে কি बान सुन्नत समय दो टये बाहर हवर समय पड़ी ना टयलेट जी मार्शाला सबा আল্লাহ এখন বিসমিল্লা আল্লাহিকা মিনাল খুব খাবার কিছুক্ষণের মধ্যে টয়লেট ঢুকার নিয়ত করলাম না ওয়াই আজহাবা ইলা বা বলে টয়লেটের সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করেন টয়লেটটা আমার জন্য সহজ করে দেন আয় আল্লাহ আয় জীবনের সকল গুনা খাতা মাফ করে দেন অনেকক্ষণ ধরে একটা সুন্দর দোয়া করলেন টয়লেট এর সামনে দাঁড়ায় কারণ হবে কেন অসুবিধা কি খারাপ কি করছেন এটা দোয়া না করছেন অসুবিধা আছে কেন কি অসুবিধা আল্লাহ রসুল সাল্লাই জীবানে অসংখ্যবার বার টয়লেটে গিয়েছেন টয়লেট থেকে বের হয়েছেন আমাদেরকে দোয়া শেখাইছেন। কিন্তু এই পদ্ধতিতে দোয়া শেখার নাই এজন্য এই পদ্ধতিতে করলে সেটা শূন্য তেরাতেবার বাহিরে সেটা শূন্য তেরাতে বা না এজন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাহ সাল্লাম যেখানে যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেইভাবে ওই খেয়াল রাখতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে খেয়াল রাখতে হবে নবী সাল সালামের সুন্নতের করতে হলে সুন্নতের উপরে চলতে হলে এক নম্বরে খেয়াল রাখতে হবে আমার আকিলাটা कारण मिल थे कारण कारण मिल थे सुन्न तरह कारण मिल ना थकले सुन्नते रहते এক ব্যক্তি জিজ্ঞাসা করলো জয়াই মিয়া আপনি মাগরিবের নামাজ তিনটা রাকাত পড়লেন এসার নামাজ আবার জোহরেও চার রেকাত আসর ও চার কাত মাগরিবাদাও চার রেখাত অসুবিধা আছে কি অসুবিধা আপনি একসময় তিন ডাকাত একসময় দু এক সময় চার রাকাত পড়েন কেন चार नाम जोरे पड़े पड़लेटार कारण कारण आज इच्छा मत करें एक कारण तो अवश्य कारण की प्रश्न तो आसते चारे शिखाई जगह कैरात जोरे जोरे पड़े जगह कैरात आस्ते आस्ते पड़े मिलसे कथा बोला जिज्ञासा रसुलर अपन कारण मिले गई मिले गुण কিন্তু স্বাবে স্বাবে মিলে করেছেন না কি কথা বলে না তাই বলে আপনি প্রতিদিন দাঁড়াই দাঁড়াই করলেন বললেন যে আমার রাসুল দাঁড়াই করছে করা যাবে কেন যাবে না অসুবিধে কি রাসুল তো করছেন বসতে পারেন নাই আবার কোন মহাদেশিন ব্যাখ্যা দিয়েছেন যেই জায়গায় এসেছেন এটা ছিল কাউমের ময়লা আবর্জনা ফালানোর জায়গা এখানে বসার মতো পরিবেশ নাই তাহলে আল্লাহ রসুল কেন দাঁড়াই করছেন এটার একটা কারণ ছিল ওই কারণের সাথে মিলে তাহলে হবে না তাহলে হবে বেদাতাম যেই কারণে করেছেন ওই কারণের সাথে আমার কারণ মিলতে হবে কারণ যদি না মিলে তাহলে করা যাবেন দুই নম্বরে প্রকারে প্রকারে প্রকরণে প্রকরণে মিলে যাইতে হবে জিন্সে জিন্সে যদি না মিলে তাহলে সেটা শূন্যত হবে না শূন্যতের এত্তা হবে না যেমন জিন্সে জিন্সে মিলার কারণ কেউ যদি বলে ভাই আপনার কাছে টাকা আছে আপনি একটা গরু কোরবানি দিলেন কেউ একটা ছাগল এরকম টাকা পয়সা কম আমি এবার একটা বড় তার্কি মুরগি কোরবানি দিয়ে দিব কি বলেন বড় দেখে একবারে তার্কি মুরগি এনে আপনি কোরবানি দিয়ে দিলেন বা একটা বড় একটা হাঁস কোরবানি দিয়ে দিলেন দেওয়া যাবে কেন যাবে না অসুবিধি আমার কাছে যতটুকু সামর্থ্য আছে আমার কাছে হাঁসের সামর্থ্য আছে দিলাম না কেন কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেই জিন্স এর পশু দিয়ে কোরবানি দিয়েছেন ওই জিন্স সাথে ওই প্রকারের সাথে ওই প্রকরণের সাথে আমারটা তা মিলে নাই ছিল গরু সেগুলার মধ্যে ছাগল ওই প্রকারের সাথে মিলে নাই ওই প্রকারের সাথে মিলে নাই এই আমার কোরবানি বাতিল আমার কোরবানি শূন্যতার আলোকে পরিমাণের বেশি হইলেও হবে না কম হইলেও হবে না আল্লাহ রসুল সালাম তা আপ করছেন কয়বার এক তা কয়বার ঘুরতে হয় সাতবার আমি মনে করলাম আমি বাংলাদেশ থেকে আসছি আল্লাহ রসুল কাছে মদিনা থেকে আমি গেছি বাংলাদেশ থেকে এত দূরের থেকে আল্লাহ গেছি বিমান তাহলে আমি সাতবার না করে আরো দুই একবার বাড়াই করলাম সাতবারের জায়গায় তাওয়াম নয় বার আরো দুইবার বেশি করলাম আমার হবে খারাপ কি করছি আমি তো ভালো কাজ করছি আরো একটু বাড়াই করছি बेसि भलो हार बेजुर्ग हर क्यों नहीं छाई बेसर कैंसल तवाप साफा छाईर मध्य सत बार, बार शुक्रवार सब बंद शुक्रवार नाम बेसि थार नाम जोर मत चार जुमा অসুবিধে কি আমি তো খারাপ কিছু করি নাই আমি তো নামাজ পড়ছি খারাপ কিছু করছি তা তাহলে হবে হবে না না কেন আপনাকে যদি প্রশ্ন করা হয় উত্তর হলো আমার রাসুলের পরিমাণের সাথে পরিমাণ মিলে নাই এই জন্য প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নবী সাল্লা পরিমাণে পরিমানে মিল থাকতে হবে তখন হবে এতবার খেয়াল রাখতে হবে আল্লাহ সেটা আগে করতে হবে যেটা নবী সালাম পরে করছেন সেটা পরে করতে হবে পরের টা আগে করলেও এরতে হবে না আগেরটা পরে করলেও এত্তে হবে না অজু করতে গেলাম প্রথম শুরু করছি কোন দিক থেকে নিচের দিক থেকে প্রথম ভালো করে পা ধুইয়ে ফেলছি পা ধুই তাড়াতাড়ি মোজা পরিয়ে ফেলছি যাতে শীত না লাগে তাহলে প্রথম পা তারপরে হাত ধুইলাম তারপরে মুখমন্ডল দিলাম শেষে এসে মাথা মাসে করলাম একটা আগেটা পরে করছি হবে কেন হবে না আল্লাহ রসুল সাল্লা সালামের কাইফিয়াতের সাথে পদ্ধতির সাথে আমার পদ্ধতিটা মিলে নাই পদ্ধতি পদ্ধতি না মিললে ওইটা এত হবে না এতবার বাহিরে হবে তাহলে নবী সালাম আল্লাহর জিকির করেছেন কিনা জি কথা বল না আল্লাহ জিকির করছেন আল্লাহ জিকিরের ব্যাপারে আয়াত নাজির করছেন ও ইমানদার জিকির করা বেশি বেশি জিকির কর আল্লাহ রসুল শিখেছেন কি আল্লাহ জামাতে করলে স্বভাব বেশি না জি একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে স্বভাব বেশি না তাহলে জিকির একা একা করার চাইতে আমরা যদি এখন মাহাপীলে যতজন আছি সবাই মিলে একসাথে করি স্বভাব বেশি না প্রতিদিন আপনারা দু শূন্যত একা একা পড়েন দু রেকাত জামাতে পড়েন আজকে আসেন ওই দু একা একা পড়িয়েন না একসাথে সবাই ওই দু রেখা তো জামাতে পড়ি এই পরশ দু রেখা তো জামাতে পড়ি পড়বেন কারণ কি জামাতে পড়লে স্বভাব বেশি হবে না আমাদেরকে দেখাইছেন শিখাইছেন সুন্নত একা একা পড়তে হয় সুন্নত জামাতে না ফরজ একা একা পড়া যাবে না জামাতে পড়তে হবে তাহলে নবী সাল্লা সাল্লামের পদ্ধতি হলো ফরজ জামাতে পড়া সুন্নত একা একা পড়া এখন যদি আমি তাহলে সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রবাহিন কে আমাদের ময়দানে আর আজিমের ছায়া দিবেন ওই সব শ্রেণীর জাকার আল্লাহ খালিয়ান, যারা আল্লাহর জিকির করে ফাফা দা তাই না হো জিকির করলে চোখের পানি পড়ে জিকির করলে লাফা নিয়ে আসে না জিকির করলে কি হয় অন্তর প্রকম্পিত হয় আর দৌড়া দৌড়ি আসবে না জিকির করার কারণে উপরের দিকে বিভিন্ন দিকে দৌড়া দৌড়ি হবে না তাহলে জিকির হলো একাকি আবাদত এটাকে যদি আমি জামাতবদ্ধ করি তখন সুন্নতের জিকির করার সময়ের তর মোতাবজা আছি আমার কলব আমার পির সাহেবের কলবের তরফ মতাবজা আমার পির সাহেবের কলব দাদা হুজুরের দিকে দাদা হুজুরের কলব ফিজা হুজুরের দিকে ফিজা হুজুরের কলব একেবারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ঘুরে গুরে তারপরে আর সে আজিমের দিকে যায় আরশে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এরকম নিয়ত করছেন করেন নাই তাহলে এটা হলো সুন্নতের এত খেলাপ কারণ আমার জিকিরটা নবী সালামের সুন্নতের সাথে পদ্ধতির সাথে কাইফিয়তের সাথে মিলে এইভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আলহাজ্য আরপা হজ হয় কোথায় আরাপার ময়দান আমরা বললাম ভাই শোনেন আর পেদানে যাতে টাকা লাগে বেশি বাংলাদেশে একটা ময়দান বানায়নি যেখানে গেলে হজের স্বভাব হয়ে এখানে যাই যদি আপনি এক মাসও বসে থাকেন হবে কেন হবে না ওইটা নির্দিষ্ট করে দিচ্ছেন ওই ময়দানের বাহিরে দুনিয়ার আর কোন ময়দানে হজ হবে না যদি অন্য ময়দানে যান নবী সরাসালামের সুন্নতের এত হয়নি এতবার বাহিরে জামানে মিল থাকতে হবে সময়ে সময়ে থাকতে হবে হজের টাইম হলো মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে পড়ার সূর্য অস্ত পর্যন্ত এই সময় আরাফতের ময়দানে থাকলে হবে কি হজ এখন ওই দিন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ কত কষ্ট টয়লেটে গেলে পনেরো জন বিশ জন সিরিয়াল ধরি দাঁড়িয়ে থাকতে হয় হাটা হাঁটি করা যায় না মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আমরা আমরা একসাথে চল্লিশ পঞ্চাশ জন মিলে একটা জামাত বেঁধে ৪০ দিনের জন্য আমরা বের হয়ে গেলাম বের হয়ে আরাফতের ময়দানে যাই চল্লিশ দিন আরামে কাটাই আসলাম হজ হবে এত্তে বা হয়না তাহলে আমার ভাইরা এবং বোনেরা সমস্ত আতীদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে নবী সালামের এত্তেবা আমাদের জন্য বেদাতি আমল আল্লাহ রব আলিন কবুল করেন না এবং বেদাতি নবী সাল আলহাসাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না বাধা দিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন হাউলাই ওম্মাতি হাওলাই ওম্মাতি এরা তো আমার মত এদেরকে আসতে দাও ফেরস্তারা বলবেন ইন্ডাকালা তাদরি মা আহাদাসু বা আপনি জানেন না এরা আপনার পরে নতুন নতুন কত আমল এরা আল্লাহ রসুল তখন বলবেন সহকানহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও সরে যাও তাহলে নবী সাল্লা ইসলামের মহব্বতের দাবিদার হয়ে আশেখ এ দাবিদার হয়ে যদি আমি বেদাত করি তাড়িয়ে দিবেন এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আমল যা করি সমস্ত আমল সমস্ত সন্ন্যতের আলোকে করার আমরা চেষ্টা করব বেদাত থেকে সব সময় একশো গছ দূরে থাকবো খালি দূরে না সময় দূরে থাকার চেষ্টা করব জীবনটাকে মানে যেই আকৃদা নবী সাল্লাহ সাল্লাম পোষণ করেন নাই নবী সালামের সাহাবিরা পোষণ করেন নাই এইরকম আকিদা পোষণ করার নাম হলো কি বেদাতে আকৃদা যেমন অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ পোষণ করে যে মুহাম্মদ সাল্লা ইসলামে হলেন আল্লাহ মুহাম্মদ খোদা সে যুদা নিহি আর খোদা আহাদ এবং আহমদের মধ্যে তেমন কোন পার্থক্য নাই শুধু একটা মিমের পর্দা মিমের পর্দা উঠে গেলে আহমদ আর এক হয়ে যায় না এই আকাই এই আল্লাহ ঢুকছে আল্লাহর ভিতরে মনসুর হাল্লাস ঢুকছে একদিন দেখে আল্লাহ মনসুর হাল্লাজের বাড়ির চলে আসছে আরেকদিন মনসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছে নাওজব বেদাতি আকেই আল্লাহ রব আলিন সব জায়গায় বিরাজমান এই আকিদা কি বেদাতি আকিদা আল্লাহ কোথায় আল্লাহ হলেন উপরে আল্লাহ আকাশে আর আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ স্বয়ং নিজেই সব জায়গায় বিরাজমান তখন তার এই আকিদাটা কি বেদাতে আকৃদা কেউ যদি মনে করে কালবুল আর সোল্লা আল্লাহ ঢুকে গেছে। এই আকিদা সুন্নতি আকৃদার পরিফন্থী আকৃদা আহ্নতের আকিদা হইতে পারে না কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন তিনি আকার আকৃতি নাই নিরাকার একে বেদাতি কারণ আল্লাহর সিফাতকে কে অস্বীকার করা আল্লাহ রব আলমিন তার সিফাতকে যেভাবে বর্ণনা করেছেন সেভাবে বিশ্বাস করা হলো সুন্নতি আকাইদা সেগুলোকে অস্বীকার করার নাম হলো বেদাতি আকিদা নবী সালাম নূরের তৈরি এই আকৈদা কি সুন্নতি সব জায়গায় মহব্বতের নামে যত নতুন নতুন আকৃদা এগুলো সব হলো বেদায়াতি আকৃদা আমলের ক্ষেত্রে আসে এবার আমলের ক্ষেত্রে বেদাতি আমল বেদায়ী আমলের প্রথমে আসেন ওয়াজ মাহফিলের বেদাত ওয়াজ মাহপিলের বেদাত আছে জি ওয়াজ মাহফিলের বেদাত কি বলেন দেখি ওয়াজ বেদাত হলো ওয়াজ মাহফিলের কোরআন বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা কথা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসিতা বাসা এই জাতীয় কথাবার্তা বলা ওয়াজ মাহফিলের বেদাত বেদাতই ওয়াজ ওয়াজ মাহপিলের মাধ্যমে মানুষকে বেদাতের দিকে উদ্বুদ্ধকরণ মানুষকে সন্ন্যত থেকে বিমুখ করা মানুষকে সির্কের দিকে দাবিত করা মানুষকে কুফরের দিকে দাবিত করা। এগুলো হলো ওয়াজ মাহপিলের বেদাত ওয়াজ মাহপিলের মধ্যে গান গাওয়া ওয়াজ মাহপিলের মধ্যে বিভিন্ন সুরে হিন্দি হিন্দি গানের সুরে বাংলা গানের সুরে ইংরেজি গানের সুরে বিভিন্ন ধরনের গান তারপরে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল অঙ্গভঙ্গি অশ্লীল আলোচনা মানুষকে খুশি করার জন্য এই জাতীয় আলোচনাগুলো ওয়াজ মাহফিলের বেদাত এরপরে আমরা দেখি জীবনের সর্বক্ষেত্রে মানুষকে মানুষ কোরআন পরিহার করা দিন পরিহার করা গুরুত্বপূর্ণ বেদাত অর্থাৎ এর ক্ষেত্রে অসংখ্য বেদাত সলাতে জায়নামাজ পাক করার বেদাত আছে কিনে বাংলাদেশে জায়নামাজ পাক করা হয় কি দিয়ে নিয়ত বেদাত না আবার যদি বলেন যে ভাই নিয়ত করার বেদাত কব যে দেখো লাহির কীতে লাগবে না নিয়ত লাগবে নিয়ত করতে হবে কিন্তু মাহত পড়ে আসছেন না করে আসছেন আন আজহাবা ইলাল মাহফিল এই মাহফিলের নিয়ত পড়ে আসেন নাই তাহলে নিয়ত আমরা করে এসেছি নিয়ত পরে আসি নিয়ত করাটা জরুরি থেকে এক হাত দূরে দূরে দাঁড়ানো দেখবেন নসলিলে যাবা তো সলাত হচ্ছে মাঝখানে বিশাল বিশাল পাঁক আছে না দেখছেন নেত না বেদাত বেদাত একজন কিন্তু আলাদা আলাদা দূরে দূরে দাঁড়ানো এটা হইলো তারপরে সলাতের ভিতরে খুশু খুজু বাদ দিয়ে দোকানের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকা এটাকে এই খুজু থাকতে হবে ঠিক এইভাবে আমাদের সিয়ামের মধ্যে অজুর মধ্যে গোসলের মধ্যে আমাদের প্রত্যেকটা এমাদতের ভিতরে এরকম নতুন নতুন অনেক বেদাত আছে আছে না বেদাত হবে, হবে। শক্ত করে ধরতে বেদাত মুক্ত সুন্নতি আকিদা সুন্নতি আমল করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রকৃত আহালু সুন্না সুন্নতের অনুসারী বানিয়ে দিন আল্লাহ পাক আমাদের জীবনটাকে আল্লাহ আলমের কে কবল ও মঞ্জুর করে নিনের মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য আমাদের বাইবেরা যত প্রকারের সহযোগিতা করেছেন সকল খ্যাতমতকে সকল সহযোগিতাকে আল্লাহ রব আলমিন কবল ও মঞ্জুর করে নিন এই মাহফিলের যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রা করুন। এই এলাকার সকল ভাই বোন কে আল্লাপাক সুন্নতের করার বেদাত মুক্ত থাকার আল্লাহাক তৌফিক দান করুন আমলমিন